দিবস জান্নাত এবং জাহান্ন রহিম আলহামদুলিল্লাম ইনশাআল্লাহ তালা আজকে আমরা আলোচনা করবো মুসলিম গুনাহারদের সম্পর্কে মুসলিম কিন্তু যাদের মধ্যে ভালো মন্দ উ বই বিদ্যমান নেকামলও আছে তেমনিভাবে গুনাহের কাজও আছে যে সমস্ত মুসলিমরা কিছু সুনির্দিষ্ট গুনাহ করে থাকে এবং যাদের শাস্তির কথা কুরআন এবং হাদিস উল্লিখিত আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তালা আমরা আজকে আলোচনা করব এবং আলোচনা তালা কিয়ামতের দিনেই অর্থাৎ জান্নাত কিংবা জাহান্নামের ফসলা হওয়ার আগেই কিছু মুসলিমদেরকে সেখানে তাদের গুনাহের কারণে সুনির্দিষ্ট কিছু শাস্তি প্রদান করবেন জান্নাত কিংবা জাহান্নামে তাদেরকে পাঠানোর আগেই কেয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি প্রদান করা শুরু হয়ে যাবে তো আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ তাল আলোচনা করতে যাচ্ছি এবং এখানে প্রায় এগারোটি পয়েন্টে সেই সময়ে গুনগার মুসলিমদের অবস্থার সম্পর্কে আলোচনা করা হবে এক নম্বর প্রথমেই আমরা যাদের কথা বলতে যাচ্ছি তারা হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আলোচনা মাতালা সম্পদ প্রদান করেছেন কিন্তু তারা সেই সম্পদের উপরে জাকাত প্রদান করে না তাদের প্রসঙ্গে তাদের কি অবস্থা হবে এবং তাদের বিভিন্ন ধরনের শাস্তির কথা আমরা বিভিন্ন রকম হাদিসে দেখতে পাই সোহি বুখারির একটি হাদিসে হজরত আবু হুরাইরা রাদিয়াল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল উল্লাহ সাল্লাইসালাম বলেছেন যাকে আল্লাহ সুহামত আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে সেই সম্পদের জাকাত আদায় করল না তার সম্পদকে একটি বিশধর সাপে পরিণত করা হবে সাজাল আকরা একটি বিশোধর সাপে পরিণত করা হবে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 اي ايت শেষ পর্যন্ত তিলাওয়াত করেন ولا يحسبن الذين يدخنون بما انتم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطردون ما دخلوا به يوم القيامه ولله ميراث والله بما تعملون خبير आल्ला कृपनता कर सम्पदशलता उचित नई सम्पद तल्याण बै आन बरता अकल्याणकर अचिरमत दिन जापणता करा दिए तरह गलाय बड़ी बनिए पड़े दे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 সোনা এবং রূপার অধিকারী যে সমস্ত লোক আদায় করে না ক্রিয়ামতির দিনে তার ওই সমস্ত স্বর্ণ এবং রৌপ্য দিয়ে তার জন্য আগুনের অনেকগুলো পাত তৈরি করা হবে আগুনের পাত তৈরি করা হবে এরপর সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই গরম উত্তপ্ত পাতগুলো দিয়ে তার কপালে তার ললাটে তার দেহের পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে পিঠে দাগ দেওয়া হবে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 ক্ষুর দিয়ে তাকে মারাতে থাকবে শিং দিয়ে আঘাত করতে থাকবে এবং ক্ষুর দিয়ে মারাতে থাকবে এবং সারা দিন তাকে এইভাবে আঘাত করা হবে রাসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম বলেন এই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান এখন আমরা যারা জাকাত প্রদান করি না আমাদের সম্পদের কিছু অংশ বাঁচানোর জন্য অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে ৫০ হাজার বছর পরিমাণ শাস্তি ভোগ করা এটা কোনো একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে পারে না খুবই দুঃখজনক একটি ঘটনা প্রথমত দেখুন যে যেই সম্পদে আপনি জাকাত আদায় করলেন না আটকে রাখলেন সেই সম্পদটি আপনি এই কারণে আটকে রাখলেন যে সেটা কোথাও না কোথাও আপনি ব্যবহার করবেন কিন্তু সেই সম্পদে কোনো বারাকা বা বরকত নেই কোনো ভালো নেই কোনো খায়ের নেই তারপরেও এর থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে যে এর জন্য পরকালে আখিরাতে আপনাকে শাস্তিভোগ করতে হবে এবং দ্বিতীয়ত যে একটু ভেবে দেখুন যে যখন আপনি জাকাত আদায় না করে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 উত্তম একটি পর্যায়ে থেকে একেবারে নিকৃষ্ট একটি জীবে পরিণত হয়েছে এবং এই গুনাটি কী ছিল সেটা ছিল আলকিবর বা অহংকার এবং এই গুনের জন্যই ইবলিস অতি উচ্চ পর্যায় থেকে উচ্চ একটি মর্যাদাবান অবস্থানে সে ছিল সেখান থেকে একেবারে নিম্ন জঘন্য একটি পর্যায়ে এসে অধোপতিত হয়ে গেল এবং আল্লাহর অভিশাপ তার উপর অথচ আমরা দেখি যে ইবলিস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 সুনির্দিষ্টভাবে বলেছেন যে কারো অন্তরে যদি তিল পরিমাণও অহংকার থেকে থাকে তাহলে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না জান্নাতের সুবাস পর্যন্ত পাবে না অর্থাৎ কারো অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুবাস পর্যন্ত লাভ করতে পারবে না এবং রাসুল্লাহ সাল্লা বলেছেন যে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তি যারা নিজেদেরকে বড় মনে করত অহংকার করত এদের আকৃতি মানুষের মতোই হবে দেখতে মানুষের মতোই কিন্তু আকার থাকবে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির আড্যার বা ছোট ছোট পিঁপড়ার মত সব দিক থেকে তাদের জন্য অপমান এবং অপদস্ত হয়ে তাদেরকে অধোপতিত করা হবে চারদিক থেকে অপমান তাদের জন্য ঘিরে আসবে এবং আমরা দেখতে পাই যে হাদিসে যে শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আদ্যার আদ্যার হচ্ছে খুবই ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতির এক প্রকারের পিঁপড়া এবং আপনারা জানেন যে পিঁপড়ার বিভিন্ন ছোট বড় আকৃতি আছে সাধারণত কালো পিঁপড়া একটু বড় আকৃতির হয়ে থাকে এবং এই সমস্ত সাধারণ পিঁপড়া বলা হয়ে থাকে নামল কিন্তু এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র আকৃতির পিঁপড়াকে বলা হচ্ছে আদার এই পিঁপড় আকৃতি নিয়ে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিরা আল্লাহর সামনে এসে উপস্থিত হবে এবং সেই দিন আমরা জানি সমস্ত মানুষ একটি ময়দানে সমবেত অবস্থায় থাকবে এবং মানুষ এক পর্যায়ে আতঙ্কিত অবস্থায় ছুটোছুটি করতে থাকবে হুরা হুরি করে দৌড়াদৌড়ি করতে থাকবে সেই সময় এই ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকৃতিতে যেই সমস্ত মানুষগুলো থাকবে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 কারণ আপনি যদি ভেবে দেখেন যে অহংকার বিষয়টা আসলে কি অহংকার হচ্ছে মূলত এক প্রকার মিথ্যাচার যে ব্যক্তি অহংকার করে সে আসলে একটা মিথ্যাচার করছে কারণ কারণ অহংকার মানে হচ্ছে যে আমি যা নই সেটা দাবি করা মিথ্যা ব্যক্তিত্ব অহংকার মানে সত্যকে অস্বীকার করা নিজেকে বড়ো মনে করা আমি যতটুকু যোগ্য তার থেকে বেশি বলে নিজেকে উপস্থাপন করা প্রমাণ করা কিংবা দাবি করা অথচ আপনি সেই পরিমাণ যোগ্যতা আপনার মধ্যে নেই এবং আমরা দেখি যে সৃষ্ট জীব হিসাবে মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ স্বভাবগতভাবেই বিনয়ী আমরা আল্লাহ সুমতাল সৃষ্ট এবং আল্লাহ সুমতালাই একমাত্র যিনি আমাদেরকে এই মর্যাদা প্রদান করেছেন যে আমরা সৃষ্ট জীব হিসাবে অন্যান্য জীবের থেকে শ্রেষ্ঠ এবং আল্লাহ সুমন্তলা যদি আমাদেরকে এই মর্যাদা প্রদান না করতেন আমাদের কিছুই নেই আমরা একেবারেই মূল্যহীন এবং অকেজ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 অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আমাদের সম্মান এবং মর্যাদা কামনা করা উচিত নয় সুতরাং আমাদেরকে আমাদের সৃষ্ট বৈশিষ্ট্যের উপর থাকতে হবে অর্থাৎ আমাদেরকে আরও বিনয়ী হতে হবে এবং বিনয়ী হয়েই পৃথিবীতে বসবাস করা উচিত কারণ যে ব্যক্তি নিজেকে বড়ো মনে করবে আল্লাহ সুমতলা তাকে নিচে করে দেবেন এবং যে নিজেকে ছোট মনে করবে বিনয়ী মনে করবে আল্লাহ সুমতালা তার মর্যাদা আরও বৃদ্ধি করে দেবেন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 অর্থাৎ তারা সত্যিকার অর্থে সম্মানের যোগ্য ছিল না তাই আল্লাহ সেই দিন তাদেরকে অপমানিত পর্যদস্ত করবেন এবং ছোট ছোট পিঁপড়ার আকারে তারা কিয়ামতের দিনে ময়দানের মধ্যে থাকবে এবং এই কারণে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে ছোট সবচেয়ে অপমানিত হবে যে দুনিয়াতে নিজেকে শাহনশাহ বলে দাবি করত। শাহনশাহ মানে হচ্ছে রাজাদের রাজা সে নিজেই নিজেকে এই সমস্ত উপাধি দিয়েছিল নিজেকে বড় প্রমাণ করার জন্য বাদশাহের বাদশাহ শাহনশাহ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 স্বভাব বিরুদ্ধ তার পক্ষে শোভনীয় নয় এবং তিন নম্বরে আমরা এমন কিছু গুনাহ নিয়ে আলোচনা করব যেই গুনগুলোর কারণে কিয়ামতের দিন আল্লাহ সেই গুন ব্যক্তিদের দিকে তাকাবেন পর্যন্ত না তাদের সাথে কথা বলবেন না এমনকি তাদেরকে সেই গুনাহ থেকে পবিত্রও করবেন না আল্লাহ সুমতাল্লাহ কুরআনে বলছেন ان الذين يكتمون ما انزل الله من الكتاب واشترون به ثمنا قليلا ويشترون به ثمنا قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ওলু কে মুহুমিয়ালুকিম উল ইনশর উদ্দিল হুম নিশ্চয় জরা সেই সব বিষয়কে গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন সেই সমস্ত বিষয় গোপন করে যেগুলো আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেই জন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আসলে আগুন ছাড়া নিজেদের পেটে কিছুই ঢুকায় না আর আল্লাহ কিয়ামতের দিন না তাদের সাথে কথা বলবে না তাদেরকে পবিত্র করা হবে এবং বস্তুত তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক আজাব এরাই হলো সেই সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে ক্রয় করেছে আজাব অতপর জাহান নাম তারা কি রূপে সেটা সহ্য করবে এখানে আল্লাহ বলছেন যে যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা আলেম ছিল যারা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখতো আল্লাহ সু মাহ তাদেরকে দিনের জ্ঞান সত্যের জ্ঞান দিয়েছিলেন কিন্তু সমস্যা হলো যে তারা সেই সমস্ত সত্যকে জানার পরে হক জানার পরে সেগুলো কাছ থেকে গোপন করেছে বলেছেন যে যাদেরকে হকের জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু তারা তা গোপন করে রেখেছিল কিয়ামতের দিন আল্লাহ সুবাহ তাদেরকে তাদের মুখ তাদের মুখমন্ডলকে আগুন দিয়ে ঝলসে দেবেন আল্লাহ সুবাহ মানুষকে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 তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া তাদের ভুল ধরিয়ে দেওয়া এবং সচেতন করে দেওয়া এবং যদি আপনি তা না করেন তাহলে তার পেছনে অবশ্যই একটি যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যেমন ধরুন যে তার ভুল ধরিয়ে দেওয়ার ফলে তারা আরও উত্তেজিত হয়ে গেলো নিজেদের ভুলটা তারা বুঝতে পারলো না বরঞ্চ আরও উত্তেজিত হয়ে গেল। আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে বসলো ফিটনাস সৃষ্টি করলো মারামারি লাগিয়ে দিল এটা আরও বড়ো গুনার কারণ হয়ে গেল তাদেরকে ভালো করতে গিয়ে তারা নিজেরা আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি করলো ফলে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 যারা আল্লাহর নামে কৃত অঙ্গিকার এবং ওয়াদা বা প্রতিজ্ঞাকে সামান্য মূল্যে বিক্রি করে দেয় আখিরাতে তাদের কোনো অংশ নেই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 অর্থাৎ তারা এই ইলমের অপব্যবহার করে এবং শাসক শ্রেণীর মিথ্যাচার এবং খারাপ কাজগুলোকে তারা বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করে এবং বৈধ হিসেবে তাদেরকে উপস্থাপন করে এবং এই অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা সেই ইলমকে ব্যবহার করে দিনকে ব্যবহার করে এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি তারা চরম অকৃ অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ দিনকে তারা বিকৃত করে ফেলে এই কারণে এই সকল আলেমদের শাস্তি হচ্ছে আল্লাহ সহ কিয়ামতের দিনে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 তাহলে কিয়ামতির দিন কঠিন শাস্তি তার জন্য মজুদ রয়েছে আল্লাহ তার দিকে তাকাবেন না পবিত্র করবেন না এবং তার জন্য রয়েছে মারাত্মক এবং ইতোপূর্বে যে আয়াতি আমরা শুনলাম সেই আয়াতের তাপসির ইবনে কাসির রাহিমল্লাহ তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন প্রথম হাদিস আবুজার রাজিউল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাসম বলেছেন যে তিন প্রকারের লোক রয়েছে যাদের সাথে আল্লাহামতাল না কথা বলবেন না তাদের দিকে করোনা দৃষ্টিতে থাকাবেন আর না তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন এই কথা শুনে আবুজর রাজি আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ এই লোকগুলোকে এরা তো সত্যি খুবই বড় একটি ক্ষতির মধ্যে রয়েছে এবং এরপর রাসুল্লাহাম তিনবার এই কথাটি পুনরাবৃত্তি করলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন এক নম্বর যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয় দুই নম্বর মিথ্যে শপথ করে যে ব্যক্তি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 অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেওয়ার প্রসঙ্গেও আলাদা হাদিস এসেছে এবং এই ব্যক্তিদের ক্ষেত্রে বলা হচ্ছে জালসমতারা তাদেরকে গুণা থেকে পবিত্র করবেন না করুণা দৃষ্টিতেও তাকাবেন না বরঞ্চ তাদেরকে কঠিন শাস্তি দিবেন টাকনুর নীচে কাপড় ঝুলিয়ে দেওয়ার জন্য প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি দুই নম্বরের আসুস আসলাম যাদের কথা বলেছেন তারা হচ্ছে নিজেদের ব্যবসায়িক পণ্যগুলোকে বিক্রয় করার সময় তারা আল্লাহর নামে মিথ্যে কসম খায় মিথ্যে কসম খেয়ে বলে যেমন আল্লাহর কসম এই জিনিসটি কিনতে আমার একশো টাকা খরচ হয়েছে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 যে আমি কিন্তু তোমাকে অমুক দিনে এইরকম একটা কাজ করে সাহায্য করেছিলাম উপকার করেছিলাম যেমন কেউ বললো যে মনে আছে স্মরণ করে দেখো যে এক বছর আগে কিন্তু আমি তোমার জন্য এই কাজটা করেছিলাম ওই বিপদের সময় তোমাকে আমি এরকম একটা বিষয় দিয়ে সাহায্য করেছিলাম অর্থাৎ এর দ্বারা মূলত বোঝায় যে সে এই যে সাহায্যটা করলো বা একজন ব্যক্তিকে অনুগ্রহ করলো এটা সে মূলত আল্লাহ সুহাম তাল্লাকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করেনি বরং সে নিজের স্বার্থের জন্য করেছে ফলে সেই ব্যক্তিকে বারবার স্মরণ করে দিয়েছে যে আমি কিন্তু তোমাকে এরকম একটা বিষয়ে সাহায্য করেছিলাম এখন তুমিও আমাকে বিপদীতে কিছু প্রতিদান দাও অর্থাৎ সেই আল্লাহর কাছ থেকে কোনো কিছু আশা না করে বরঞ্চ সেই ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় সেই বিপদের মুহূর্তে সাহায্য করেছিল এবং যখন বর্তমানে সে প্রতিদানে কিছু পাচ্ছে না তখন সে বারবার তাকে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তাকে ছোট করছে খোটা দিচ্ছে এবং আরেকটি হাতিসে বুখারি এবং মুসলিমে রাসুল্লা বলেন যে যে ব্যক্তি কারও সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা কসম করে সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা কসম করে সেই ব্যক্তি যখন আল্লাহ সুবাহতাল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে তখন আল্লাহ সুবাহতাল্লাহ তার প্রতি অত্যন্ত ক্রধান্বিত হবেন এবং মুসনাদে আহমদে আরেকটি হাজি রাসুল্লাহ আসসালাম বলেন যে তিন ব্যক্তির সাথে আল্লাহ সুহামতাল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না বরং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি প্রথম ওই ব্যক্তি যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি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 তাদের তাকুয়া ছিল এবং এই কারণে আল্লাহ সুহাম তাল্লাহ তাদের কাজে বরকত দিয়েছেন এবং আল্লাহ প্রাপ্ত হয়েছে তাদের এই সৎ প্রাপ্তি আরো বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকুয়া প্রদান করেন এখন যে বিষয়টি হচ্ছে যে আমাদের যদি অন্তরে সত্যিকারের সেই ইখলাস থাকে আন্তরিকতা থাকে তাহলে আল্লাহ সুহাম তাল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে সময় প্রদান করবেন অবসর সময় প্রদান করবেন যে এই সময় আমরা আমাদের দিনই দায়িত্বগুলো পালন করতে পারব মানুষকে ইসলামের দাওয়া প্রদান করতে পারবো অবশ্যই এর মধ্যে আমরা সময় আলোসুমাতাল্লা কাছ থেকে লাভ করবো বরকত লাভ করবো এবং হাজি সেই সংশেষে যেটা বলা হয়েছিল যে তৃতীয় সেই সমস্ত লোক যাদেরকে আলসুমাতাল্লাহ কি আমাদের দিনে উপেক্ষা করবেন এবং যাদেরকে শাস্তি প্রদান করবেন সেই লোকগুলো কারা যারা ইমামের কাছ থেকে কোনো একটি বিষয়ে বায়াত নেবে এখানে ইমাম বলতে বোঝা হচ্ছে যারা খলিফা নেতা বা শাসক তাদের কাছে বাইয়াত দিবে এবং কিছু আরব বেদুইন ছিল আর সুদ আসমের সময়ে পরবর্তী যুগে কিছু আরব বেদুইন ছিল যারা বাইয়াত নিত অর্থের বিনিময়ে অর্থাৎ যদি সেই সমস্ত নেতা তাদেরকে যত্নআ করত টাকা পয়সা আর্থিক সাহায্য প্রদান করত তার তাহলে তারা সেই সমস্ত যে কোনো একজন ব্যক্তির দিকে আনুগত্য প্রদর্শন করতো এবং তার দিকে ঝুঁকে পড়তো যারাই তাকে আর্থিক সাহায্য করত তাদের কাছেই তারা আনুগত্য প্রদর্শন করত। তো এখানে তাদের কাছে মুখ্য বিষয় ছিল অর্থ টাকা পয়সা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 বুখারি শরীফের আবু হুয়ার্দ থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেন যে তিন প্রকারের লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তারা হচ্ছে শাইখ উন জানি বুড়ো ব্যক্তি কিন্তু ব্যভিচারী মালিকন কাজ্জাব একজন রাজা অচ মিথ্যাবাদী এবং তৃতীয়ত আইলুন মুস্তাকবির দরিদ্র ব্যক্তি কিন্তু সে অহংকারী তো এইখানে তিন প্রকার ব্যক্তির মধ্যে একটি বিষয় মিল রয়েছে তিনজনের মধ্যেই একটি বিষয় মিল রয়েছে সেটা হচ্ছে যে তাদের এই সমস্ত গুণা যেগুলো তারা করলো সেই গুণাগুলো করার আসলে কোনো প্রয়োজনীয়তাই ছিল না কোনো তারা ছিল না কামনা বাসনা ছিল না এরপরও তারা সেই গুণাগুলো করেছে এক নম্বরে দেখুন যে বুড়া ব্যক্তি কিন্তু সে ব্যভিচার করেছে বুড়ো ব্যবিচারী সাইক্ষণ জানি সাধারণত বুড়ো বয়সে একজন মানুষ তার যৌবন হারিয়ে ফেলে তার যৌবনের চাহিদা কামনা বাসনা এগুলো কমে আসে এরপরও যদি সেই বুড়ো লোকটি ব্যবিচার বা জিনা করে থাকে অর্থাৎ সে এটা কোনো স্বাভাবিক প্রবৃত্তিগত কারণে বা খারাপ কাজ থেকে নিজেকে যখন ব্যর্থ হলো স্বাভাবিক কোনো প্রবৃত্তিগত কারণে সেটাকে করেনি কেন তাহলে সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে ব্যর্থ হলো অথচ সেই কাজের পিছনে তার কোনো তীব্র অভিলাষ বা তারা ছিল না মূলত সে দীর্ঘদিন ধরে এই গুণার কাজটি করতে করতে যখন সে বুড়ো বয়সে এসে গেল যখন তার চাহিদা নেই এরপরও সে খারাপ পদের অভ্যাস থেকে সে নিজেকে রক্ষা করতে পারেনি এই কারণে সে বুড়ো ব্যক্তি হওয়ার পরও তার যৌবন না থাকার পরও সে বিনা এবং ব্যবচারের কাজে লিপ্ত হয়েছে দ্বিতীয় ব্যক্তি রাজা সে মিথ্যাবাদী মিথ্যাবাদী রাজা একজন রাজা সে হচ্ছে সেই এলাকার নেতা প্রভাবশালী সবচেয়ে ক্ষমতাদের ব্যক্তি অর্থাৎ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 ন্যায়নিষ্ঠার অভাব আছে এবং এই গুনাগুলো করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এত বেশিবার তারা দীর্ঘদিন ধরে এগুলো করে এসেছে যার ফলে কোনো কামনা বাসনা ছাড়াই এখন শুধুমাত্র অভ্যাসের বসে এখনও পর্যন্ত এগুলোকে করে যাচ্ছে গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারছে না এবং রসদুল্লাহ সাল্লাম বলেন যে আরও তিন প্রকারের লোক যাদের কেলা সমাত সেটি আমাদের ময়দানে শাস্তি প্রদান করবেন তিন প্রকারের লোক রয়েছে যাদের দিকে আলসু মহাতালা কি দিবসে তাকাবেন না তারা হচ্ছে এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান দুই নম্বর পুরুষালী ভাবসম্পন্ন মহিলা যে মহিলা কিন্তু সে নিজে সময় সমস্ত কিছুর মাধ্যমে পুরুষদেরকে অনুকরণ অনুসরণ করে পুরুষালী ভাবসম্পন্ন মহিলা এবং তিন নম্বর হচ্ছে আড্যায়ুস তো আড্যায়ুষ শব্দটির অর্থ বেশ বিস্তৃত তো আড্যায়ুষ হচ্ছে সেই ব্যক্তি যার কোনো খারাপ কাজের প্রতি অশ্লীল কাজের প্রতি কোনো ঘৃণা নেই এমন কি যদি নিজের পরিবারের সদস্যরাও সেই খারাপ কাজগুলো করে অশ্লীল কাজ করে তার সেগুলো দেখে নিজের মধ্যে কোনো ঈর্ষাবোধ জাগ্রত হয় না বা কোনো ঘৃণা জাগ্রত হয় না যেমন কারো নিজের পরিবারের মহিলা সদস্য যেমন মা আপনার বোন হয়তো কোনো পরপুরুষের সাথে কথা বলছে ঘোরাফেরা করছে আন্তরিকভাবে তাদের সাথে আপত্তিকরভাবে সময় কাটাচ্ছে কিন্তু এগুলো দেখে আপনার মনের মধ্যে কোনো ঈর্ষাবোধ জাগ্রত হয় না যে কেন সেই কাজটা করলো আপনার স্ত্রী খারাপ কাজ করছে অশ্লীল কাজ করছে কিন্তু আপনার এতে কোনো ভ্রূক্ষেপই নেই কোনো চিন্তা নেই এই সমস্ত লোকের অর্থাৎ যারা নিজেদের পরিবারের মধ্যে অশ্লীলতাকে দেয় তারাই হচ্ছে দায়ুস যাদের কোনো রক্ষণাত্মক ঈর্ষাবোধ নেই ঘিরা নেই এই সমস্ত লোকগুলো হচ্ছে এই তিন প্রকারের লোকের দিকে আলাহ সুমদালা কে দৃষ্টিপাত করবেন না এক নম্বরে ছিল পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ সুমতালা বলেছেন যে পিতামাতার প্রতি সদয় হও আল্লাহর ইবাদত করো ঠিক এরপরে আলাস বলছেন যে পিতামাতার প্রতি সদয় ব্যবহার করো দ্বিতীয় আমরা বলেছিলাম মহিলা কিন্তু তার আচার আচরণ সমস্ত কিছু পুরুষালী ভাবসম্পন্ন তো এখানে পুরুষ আলী ভাবসম্পন্ন বলতে সেই সমস্ত মহিলাকে বোঝানো হয়েছে যে সমস্ত মহিলারা যারা সব সবসময় ইচ্ছাকৃতভাবে পুরুষদের মতো হতে চায় পুরুষদের মতো পোশাক পরে পুরুষদের মতো চলাফেরা করে এবং বর্তমান সময়ে আমাদের সমাজে দেশে কিংবা বিশ্বে এই ব্যাধিটি অসুস্থতাটি ব্যাপক আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে এবং অহরহ দেখা যাচ্ছে রাসুল্ল সাল্লাহ আসালাম আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সাবধান করেছেন যে আল্লাহ সুমতালা এই সমস্ত লোকগুলোর দিকে কিয়মতের সেই ভয়ঙ্কর দিনে টাকাবেন পর্যন্ত না গুনা থেকে পবিত্র করা দূরে থাকুক এবং চার নম্বরে আমরা যে এই পয়েন্টটিতে আসতে যাচ্ছি যে মুসলিম গুণাহার যাদেরকে সেই হাসরের ময়দানে শাস্তি ভোগ করতে হবে সেই চার নম্বর ক্যাটাগরিতে আছে এমন সমস্ত লোক যারা হচ্ছে ধনী ব্যক্তি আলোচমত্বা তাদেরকে ধনসম্পদ প্রদান করেছেন কিন্তু সেগুলো তারা অনর্থক কাজে অপচয় করেছে অপচয় করেছে এই সমস্ত লোকেদের কী অবস্থা হবে সেই সম্পর্কে এবং এই হাদিসটি রয়েছে তিরমিজি ইবনে মাজা এবং আলহাকিমে একদিন একটি লোক রাসদুল্লাহ সাল্লাহ আসলামের সাথে এসে বসেছিল এবং ঘন ঘন ঢেঁকুর তুলছিল রাসদুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তোমার ঢেঁকুর থেকে আমাদেরকে দূরে রাখো যে ব্যক্তি দুনিয়াতে নিজের পেট বেশি ভর্তি রাখবে কিয়ামতের দিনে সেই সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে অর্থাৎ দুনিয়াতে যে বেশি খাবে কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি থাকবে রয়েছে থেকে বর্ণিত ক্ষুধার্থাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি সম্পদ কিয়ামতের দিনে তার তত কম পুরস্কার কিন্তু কিছু ব্যতিক্রমী ছাড়া যারা তাদের এই সম্পদকে ডানে বামে সামনে পেছনে ভালো কাজে ব্যয় করেছে ভালো কাজে তাদের এই সম্পদকে ব্যয় করেছে এরা ব্যতিক্রম এবং আরেকটি হাদিস রয়েছে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 অনেকেই বলে যে টাকা খারাপ কিন্তু আসলে সত্যিকার অর্থে যে এই টাকা পয়সার সম্পদগুলো এগুলো নিজস্ব কোনো খারাপ কাজে মানুষকে নিয়ে যায় না খারাপ কোনো অর্থ বহন করে না বরং আল্লাহ সুহাম্মাল্লাহ কোরআনে এই সম্পদগুলোকে খায়ের বলেছেন খায়ের ভালো জিনিস যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে এই সম্পদগুলো টাকা পয়সা অর্থ সম্পদকে বলেছেন খায়ের খায়ের মানে হচ্ছে ভালো বা কল্যাণকর কিছু এবং আল্লাহ সুহাম্মাল্লাহ একই সাথে খায়ের এবং জিনা বলেছেন জিনা অর্থ হচ্ছে জীবনের শোভা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 এবং স্বাস্থ্য এগুলো কী এগুলো স্বাস্থ্য মাদ্রার পক্ষ থেকে একটি নিয়ামক এবং আল্লাহ দেওয়া যে কোনো যে কোনো রিজিক এগুলো আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি একইভাবে খারাপ কাজেও ব্যবহার করতে পারি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সাবধান থাকতে হবে যে আমাদের এই অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো যাতে দূষিত না হয়ে যায় নিয়মিত এইগুলোকে বিশুদ্ধ রাখতে হবে আর সেটা করার উপায় কী টাকা পয়সা বিশুদ্ধ রাখার উপায় হচ্ছে সেটাকে ভালো কাজে ব্যবহার করা পবিত্র কাজে ব্যবহার করা এবং কৃপণতা পরিহার করে সত পথে বেশি বেশি করে এই সম্পদগুলোকে খরচ করা কারণ টাকা পয়সা আটকে রাখলে সেটা মূলত এক প্রকার অপচয়ের কারণ অর্থ সম্পদের ব্যবহার হচ্ছে এর ব্যবহার করা অর্থাৎ খরচ করার মধ্যেই অর্থ সম্পদের পবিত্রতা এবং আমরা যদি সুহান আল্লাহ সাহাবিদের দেখি যে দেখব যে অনেক বিখ্যাত সাহাবি ছিলেন যারা ধনী ছিলেন সম্পদশালী বিত্তবান সাহাবি ছিলেন উসমান বিন আফবান রাজিউল তালাহু সবচেয়ে ধনীদের মধ্যে এবং আব্দুর রহমান বিন আউ রাজিউল তালাহু তিনি মধ্যে তো উসমান বিন আফানের মতো এবং আব আবদুর রহমান বিন আউফের মতো এরা হচ্ছেন আশারাই মুবাসারা অর্থাৎ যে সমস্ত দশজন ব্যক্তি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন এই সমস্ত ব্যক্তি ধনী ছিলেন জুবাইর বিন আওয়াম তিনিও ধনী ছিলেন তাছাড়া আউবক রাজিদুল আহ ওমর রাজিদ তারা উভয়ে বেশ সচ্ছল ছিলেন এবং তারা আসলে জানতেন যে এই সচ্ছলতা কিংবা এই অর্থ সম্পদ কীভাবে কোন কাজে ব্যবহার করতে হবে এবং আমরা দেখতে পাই যে বেশ কিছু নবী এবং রাসুলও ছিলেন যারা বৃত্তশালী ধনী ছিলেন যেমন দাউদ আলাহিসালাম এবং সুলাইমান পাঁচ নম্বরে সম্পদ অপচয়কারীদের পর যাদের সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পাঁচ নম্বর সেই সমস্ত লোক যারা খাতকতা করেছে আল গাদির বা বিশ্বাস খাতকদের সম্পর্কে তা আল গাদির হচ্ছে সেই ব্যক্তি যে বিশ্বাসঘাতকতা করে রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেছেন সহি মুসলিমে রয়েছে কিয়ামতের দিন যখন সৃষ্টির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 আরেকটি হাতিসে এসেছে রাসুল্লাহাম বলেন যে বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তির পিছন দিক থেকে তার দেহের দিক থেকে পতাকার ঝান্ডাটি উঠবে এবং সেকতা হবে এবং আবু খুদ্রি রাজিদ থেকে বর্ণিত রাসুল্লাহিস্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারী লোকের সাথে একটি করে পতাকা বা ঝান্ডা থাকবে এবং ঝান্ডার অনুপাত হবে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 সেই এই নিজের খেয়ানত করা জিনিস সহকারে নিজের খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে তারপর প্রত্যেকেই তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং কারোর প্রতি জুলুম করা হবে না রাসুল্লাহ সাল্লাম বলেন যে যদি কেউ উট চুরি করে থাকে কিয়ামতের দিন সেই উটকে সে নিজের কাঁধে বহন করে নিয়ে আসবে তেমনিভাবে যদি কেউ কোনো গরু বা ছাগল চুরি করে কেয়ামতের দিন তার অবস্থা একই রকম হবে সেই চুরিকৃত খেয়ানতকৃত জিনিস তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে এবং সহিদ বুখারি এবং মুসলিমের রেওয়ায়েতে একটি হাদিস রয়েছে আবু হুমায় থেকে বর্ণিত তিনি বলেন যে আসাদ গোত্রের সুলাইম গোত্রের জাকাতেন একজন ব্যক্তিকে রাসুলাম অন্য একটি গোত্রের কাছ থেকে জাকাত নেওয়ার জন্য জাকাত উসুল করার জন্য দায়িত্ব দিয়ে পাঠালেন তো যখন সে লোকটি ফিরে আসলো সে এসে বললো কাছে এসে বললো এটা আপনার জন্য আর এটা হচ্ছে আমার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে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 রাসুদুল্লাহ সাল্লাহ আসলাম আরও বলেন যে যার হাতি মোহাম্মদের জীবন তার কসম খেয়ে বলছি তোমরা এই কাজের বিনিময়ে কিচ্ছু গ্রহণ করবে না কিন্তু কেউ যদি তা করে তাহলে কিয়ামতের দিন সেই জিনিসটি সাথে করে নিয়েই সে উঠবে এবং সে তার কাঁধে একটি ক্রুদ্ধ উট বহন করবে কিংবা রাগত স্বরে চেচাতে থাকা চিৎকার করতে থাকা একটি গরু কিংবা ভেড়াকে নিজের পিঠে নিয়ে এই ব্যক্তি উঠবে এরপর আসুদুল্লাহ সাল্লাই আসলাম উপরের দিকে হাত তুললেন এবং এমনভাবে দোয়া করলেন আমরা সবাই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 রাসুল্লা সাহাটা হিসেছে বলেন যে কিয়ামদের দিন এই দ্বিমুখী মনভাব সম্পন্ন লোকদের জিহ্বাকে আলাহ সুমাত আগুনের একটা জিব্বায় পরিণত করে দেবেন কারণ দ্বিমুখী লোকদের সবচেয়ে ঘৃণ্য অঙ্গ হচ্ছে তার এই জিব্বা কারণ সেটা সবসময় যেখানে সুবিধা সেখানে একরকম আচরণ আরেকদিকে আরেক রকম আচরণ করে সুবিধা অনুযায়ী তার এই জিহ্বাকে সে ব্যবহার করে প্রতিনিয়ত পরিবর্তন করে এবং সুবান আমরা দেখি যে আসলে ইসলাম যখন একটা জীবন ব্যবস্থায় সে আল সুমতলা আমাদেরকে রহমত হিসাবে পাঠিয়ে দিলেন মনোনীত করলেন পরিপূর্ণ করে দিলেন এই দিনকে তো ইসলাম আসলে খুবই সহজ সরল একটি জীবন ব্যবস্থা খুবই স্ট্রেট ফরওয়ার্ড সোজা সবটা জীবন এবং এর মধ্যে কোন জটিলতা কুটিলতা এই সমস্ত দ্বিমুখী মনোভাব এগুলো নেই ইসলাম পছন্দ করে ন্যায়পরায়ণতা স্পষ্টতা সত্যতা আবার পাশাপাশি এর মানে এই নয় যে স্পষ্টতা সত্যতা এগুলো প্রমাণ করার জন্য আপনাকে খুবই কঠোর একরখা প্রকৃতির হতে হবে এরকম নয় অনেকে মনে করতে পারেন যে আমাদের এই দ্বিমুখী মনোভাব মনে করার জন্য সময় কঠিন একরক্ষা হতে হবে আসলে তা নয়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 দেখা করতে তাদের সাথে দেখা করতে তাদের প্রয়োজনের কথা শুনতে অভাব পূরণ করতে অপারগতা প্রকাশ করেন তাহলে আপনি তাদের কোনো দায়িত্ব না অথচ শাসক হিসাবে এটাই আপনার কাজ এবং আপনাকে সেই কাজের জন্য আপনি দায়িত্বশীল দায়বদ্ধ আর কি দিনে আমরা যখন আল্লাহ মোহাম্মতালার কাছে আমাদের অভাব আবেদন তুলে ধরবো বিভিন্ন প্রয়োজনের জন্য সাহায্য চাইব ওই ব্যক্তিও যখন আল্লাহমতাল কাছে সাহায্য চাইবে প্রয়োজনের চাহিদা পেশ করবে তখন আলসুকুমতালা সেই ব্যক্তিকে তার অভাব পূরণ করবেন না সাহায্য করবেন না কারণ আল্লাহ সেই শাসককে দুনিয়াতে যে দায়িত্ব দিয়েছিল সে সেটাকে সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে এবং আপনি যদি মুসলিম খিলাফার খলিফাদের দিকে লক্ষ্য করেন আপনি দেখবেন যে তাদের দরজা সব শ্রেণীর মানুষের জন্য সব সময় তাদের এই সাহায্য সহযোগিতা সবসময় উন্মুক্ত ছিল তারা মানুষের কাছে মানুষ সহজেই তাদের কাছে পৌঁছাতে পারতেন কোনো বাধা প্রতিবন্ধকতা তারা নিজেদের মধ্যে স্থাপন করে মানুষদের থেকে দূরে সরিয়ে রাখেননি যেমন একবার মিশর থেকে একজন লোক আহ ওই এলাকার যিনি গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাহন এবং তার ছেলের সাথে একটি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে অভিযোগ নিয়ে মদিনায় খিফা ওমর ইবনুল খাতাব রাদিউল তালাহুর কাছে আসলো তো ওমর রদিউতুল্লাহন আমরা জানি যে তিনি কোনো বড় রাজপ্রাসাদ বা দুর্গ বিলাসবহুল বাড়ি এগুলোর মধ্যে না তিনি বাস করতেন সাদা সিদা একটি কুটিরে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 রাজা ছিল যাদের কেউ কেউ ছিল বড় রাজা ছোট রাজা এই ধরনের ভাগ করা ছিল তো এরকম একজন তো সে একটি উন্নত বার্তা নিয়ে এসেছিল একটি এসেছিল তো সেই রাজাটি মদিনে এসে জিজ্ঞাসা করলো তোমাদের খলিফা কোথায় লোকেরা বললো যে হয়তো তিনি তার বাড়িতে অথবা মসজিদে আছেন তো এরপর সেই পারস্যের রাজা তার বাড়িতে গেলো উমর রাজিউদ্দল বাড়িতে গেল কিন্তু সে সেখানে গিয়ে খলিফাকে দেখতে পারলো না নেই এরপরে সে মসজিদে গেল দেখলো সেখানেও খলিফা নেই তখন একজন মুসলিম তাকে দেখিয়ে দিল এবং বললো ওই যে দেখছ গাছের নিচে একজন লোক শুয়ে ঘুমাচ্ছে তিনি আমাদের খলিফা গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে এরপর পারস্যের ওই রাজা মরুভূমির গাছের নিচে শুয়ে থাকা হোমর ইবনুল খাতাবের কাছে গেলো এবং আশ্চর্য হয়ে বলল তুমি আসলেই ন্যায় বিচার করা এবং এই কারণেই তুমি এত শান্তিতে এত নিরাপদে নিরাপদেভাবে ঘুমাতে পারছো একজন রাজা হয়ে মানুষের প্রতিনিধি হয়ে খলিফা হয়ে সমস্ত মানুষের নেতা হওয়ার পর এত শান্তিতে কিভাবে একজন মানুষ ঘুমাতে পারে বিচার করেছো এবং এই বাহিনী প্রতিরক্ষা বাহিনী গার্ড দেহরক্ষী এত কিছু ছাড়া চলাফেরাই করতে পারে না সেখানে এইভাবে গাছের নিচে শুয়ে ঘুমানো তো অসম্ভব ব্যাপার অমর রাজিত মানুষ এইভাবে নিরাপত্তারক্ষী ছাড়া ঘুমাচ্ছেন কারণ তিনি ছিলেন একজন ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিয়েছিলেন এবং এই কারণে সমস্ত মানুষ তার উপর সন্তুষ্ট ছিল অভাবী লোকদের থেকে পালিয়ে থাকা পালিয়ে বেড়ানো একটি অত্যন্ত গর্ভিত মানসিকতাকে বিশুদ্ধ করা প্রয়োজন নিজেদের মানসিকতাকে শুদ্ধ করা প্রয়োজন কারণ আমরা শাসক বা নেতৃত্ব এই শব্দগুলোর সংজ্ঞায় যেন আমাদের কাছে পাল্টে গেছে এই শব্দগুলোর যেন নতুন করে সংজ্ঞা দেওয়া প্রয়োজন হয়ে গেছে কারণ বর্তমানে আমরা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 ওনারা নিজেদের অন্তরে লালন করতেন একদিনের ঘটনা ওমর রাদিল্লুর ক্ষেত্রেই ওমর ইব্দুল খত্তাপ রাজিলহু মিম্বারে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছিলেন তিনি বলছিলেন যে শুনো এবং মানো শুনো এবং মানো তো সালমান আল ফারিসি রাজিউলাহ হঠাৎ সেই মসজিদ থেকে দাঁড়িয়ে উঠলেন এবং বললেন যে আমরা কিছুই শুনবো না এবং কিছুই মানবো না তো সালমান আল ফারিসি রাজিউল আহ ছিলেন অত্যন্ত ন্যায়নিষ্ঠ নীতিমান একজন সাহাবী ওমর রাজিলতাহ তাকে জিজ্ঞাসা করলেন লিমা কেন সালমান রাজিউলান্ন বললেন যে কারণ আপনি আমাদের সবাইকে একটু এক খণ্ড কাপড় দিয়েছেন কিন্তু নিজে দুই খণ্ড নিয়েছেন তো এই কাপড়গুলো আমিরুল মিনীন ওমর রাজি তালাহ সবাইকে এক টুকরো করে দিয়েছিলেন প্রত্যেক মানুষ এক টুকরো করে পেয়েছে কিন্তু ওমর রাজিউ তালাহ যখন খুদবাদিতে মেম্বরে দাঁড়ালেন তখন সালমান আল ফারিসি অবাক হয়ে খেয়াল করলেন আরে খলিফা নিজেই তো দুই টুকরো কাপড় নিয়েছেন তো ওমর রাজি উল্লু তিনি নিজেও এই বিষয়টি বুঝতে পারলেন এবং নিজে তিনি এ কারণে কিছু বললেন না তিনি তার পুত্র আবদুল্লা এমনি ওমর রাজিত আহকে বললেন যে হে আবদুল্লাহ তুমিই বলো আবদুল্লাহ রাজি তুল্লাহ দাঁড়ালেন এবং বললেন আমার পিতা আসলে অনেক দীর্ঘদেহী চওড়া এবং সুস্বাস্থ্যবান এই সামান্য একটুকরো কাপড়ে তার জন্য কোনো জামা তৈরি করা সম্ভব নয় এবং এই কারণে আমি আমার নিজের অংশটুকুও আমার পিতাকে দিয়ে দিয়েছি এ কারণেই দুইখণ্ড কাপড়ে ওনার জামা তৈরি করা হয়েছে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 তারা ঠিক করে দিচ্ছে কিভাবে আমরা ইসলাম পালন করবো কত দুঃখজনক এবং মুসলিমদের এই জমি মুসলিমদের ভূমি চুক্তি করে তাদের কাছে বিক্রয় করে দেওয়া হয়েছে সত্যি অপমানজন এবং অগ্রহণযোগ্য একটি বিষয় এবং যারা এই কাজে আল্লাহ সাথে সেই বিচারের দিনে কথাও বলবেন না পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি এরপর দশ নম্বরে আমরা উল্লেখ করতে যাচ্ছি যাদের প্রসঙ্গ তারা হচ্ছে ভিক্ষুক আবুদাউদ এবং আসাই থেকে বন্দিত রাসুল্লাহ সাল্লাম বলেন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 রাসুল হাসম আরও বলেন যে সেই গিটটা দিতে পারবে না এবং এটা অত্যন্ত কঠিন একটা কাজ যা স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলা লোকদের বিচার দিবসে আলোচনা এলাকা করতে বলবেন স্বপ্ন নিয়ে মিথ্যে কথা বলা খুবই খারাপ একটি কাজ কারণ অধিকাংশ লোকই এই সমস্ত স্বপ্নগুলো দ্বারা প্রভাবিত হয় এবং আপনি যখন কাউকে বলবেন যে আমি তোমাকে স্বপ্নে রেখেছি তোমার সাথে এই হচ্ছে রকম হচ্ছে দেখলাম যে তোমাকে একটা সাপ কামড়াচ্ছে তুমি মারা যাচ্ছ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 প্রকাশ্যে এই গুনা করে অর্থাৎ মানুষের মধ্যে গুণাকে ছড়িয়ে দিচ্ছে বা নিজের গুণাটাকে মানুষের কাছে প্রকাশ করছে জাহির করছে তাহলে এর জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে কি খলিফা ওমর রাজিউল্লানহ ওসমান রাজিউল্লানহ কিংবা আউুবাকুর রাজিউল্লো সময় এমন কিছু লোক ছিল আমরা দেখতে পাই যারা গোপনে নিজেদের বাড়িতে এই গুনার কাজগুলো করত। বিভিন্ন রকম গুনার কাজ করতো কিন্তু আসলে তারা এর জন্য কখনও শাস্তি পায়নি কারণ তারা জনসম্মুখে এই সমস্ত কাজগুলো করতো না বা মানুষকে গুনায় কাজগুলো দেখিয়ে বেড়াতো না যদিও আসলে তারা ছিল মুনাফিক এবং তাদের শুধুমাত্র এক নামটাই নাম সর্বস্ব মুসলিম কিন্তু তারা লোকচক্ষুর অন্তরালে এই সমস্ত গুণাগুলো করতে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল ইসলাম চায় না যে এই গোপন মানুষের লোকচক্ষুর সামনে প্রকাশিত হোক হয়তোবা এই সকল লোকদের কালা দান করবেন এবং করার সুযোগ পালন করবেন এবং তারা যদি হৃদায়ত নাও পায় তবা নাও করতে পারে তাহলে তো আল্লাহ সুহামতাল্লাহ কেমন দিন শাস্তি অবশ্যই পালন করবেন এবং আল্লাহ এই সকল ব্যক্তিদেরকে ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন কারণ আল্লাহ সুমতাল্লাহ যাকে খুশি ক্ষমা করে দেন এবং যাকে খুশি শাস্তি প্রদান করতে পারেন এতক্ষণ আমরা আলোচনা করলাম যে মুসলিম বা ইমানদার বিশ্বাসী হওয়ার পরও যারা বিভিন্ন তাদের কি অবস্থা হবে কি অথবা ফেসবুক পেজ ডব ডবল অথবা ইউটুব চ্যানেল wwwyoutubecom ডবল